বিসমিল্লাহ রহমান রহিমি মুসলিম ভালো ভালো অনেক কিছু পেয়েছেন অসংখ্য সম্পদের মালিক হয়েছেন অসংখ্য সন্তানের মালিক হয়েছেন অসংখ্য সন্তানের মালিক হয়ছে ভাই আপনার বাচ্চা কাচ্ছে কয়জন অনেক বন্ধু অনেক ছোটবেলার বন্ধু ওর ভাই পর্দাওয়ালতে বৃহস্পতি ছিল বাচ্চা কাচ্চা কয়জন তিনজন বড়টার বয়স বড় বয়স তিন বছর তিন মাস ছোটা দেড় বছর মেয়টা দেড় বছর তারপর একটা দুই মাস কি বলেন তিন বছরে তিনটা তিন বছরে তিনটা হ্যাঁ আপনাদের আমাদের সাত বছরে একটা মার্শাল্লা সৌভাগ্য আপনাদের সৌভাগ্যটা আপনাদের সাত বছরে একটা আর আমার তিন বছরে তিনটা এই যুগেও মানুষ এত কলাপান ন্যায় এই যুগে মানুষ এত কলাপার নেয় আমরা তো দেখি যা কোলাপান বেশি হয় লেখাপড়া পাওয়াইতে পারে না রাস্তায় সাইডা দেয় এই করে ওই করে সেই করে মানে আমার বাপমার তো আমরা আটজন আমরা তো জীবনেও দেখলাম না আমার বাপমা নাকা হয়েছে আট জনের পরে এক বেলা ওখানে নাকায় থাকি নাই আর রাস্তায় ছেড়ে দেয় নাই আলহামদুলিল্লাহ মানুষের মতো মানুষ হয়েছে না কেমন কথা ভাই ভাই বন্ধু বন্ধু তাকদিরের ফাইসালা ভালো এবং মন্দ ইমানের রোকন কয়টি ছয়টি এক নম্বর হচ্ছে আমান বিল্লাহ বিল্লা বিল্লাহ ও ওমালাই কাতিহি দেখেন ইমান করে কথা অমালাই ছোট্ট করে কথা অকুতুবিহি ছোট্ট অরসুলিহি একদম ছোটিরি ছোট্ট তাকদীরের বিষয়ে মানুষের সমস্যা হবে এই ইমানের আর কানের মধ্যে একটু বড় করে বর্ণনা করেছেন তুমি ইমান রাখবে কল্যাণের প্রতি তাক এর অকালের অন্য কিছু প্রবেশ করার মধ্যে তুমি মুমিনের দায়রা থেকে বের হয়ে চলে যাবে তুমি আর মুমিন থাকবে না তুমি আর মুসলিম থাকবে না তুমি মহাদ থাকবে না তুমি দিনদাহ থাকবে না তুমি দিন বিবর্জিত অবস্থায় তুমি জীবন যাপন করবে একটু খালি যদি সামান্য নড় চড় কিছু হয় ক্ষেত্রে করে কয়দিন আগে আমরা দেখতে পেলাম শেয়ার বাজারে চরম ধস কি করলো কেউ কেউ জুতো নিয়ে কপালের মধ্যে মারছে হাই কপাল হাই কপাল হাই কপাল পত্রিকা দি কিন্তু যখন এত এত পেয়েছে তখন দিন বসে বসে খালি মদ খেয়েছে আর বিড়ি খেয়েছে মদ খেয়েছে আর বিড়ি পুকেছে আর মিনারে ওয়াটার দিয়ে গোসল করেছে তো তখন সমস্যা হয়নি যখন পেয়েছে তখন কোন সমস্যাই ছিল না পেয়েছি এটা তো আমার অধিকার আমি কামাই করতেছি আমি এত কামাই করি এটা আমি আমার ব্রেন দিয়ে করছি এটা আমি আমার প্রচেষ্টা দিয়ে করছি আমার সহ্য বিজ্ঞ দিয়ে আমি এটা করছি এটা আমার হাতের কামাই আর যখনই নষ্ট হয়েছে তখন বলছে যে আল্লাহ আমার আমার সাথে এটা কি আছে যখন পেয়েছে তখন শুক্রিয়া নেই যখনই নষ্ট হয়েছে তখন আল্লাহ দোষারোপ চলছে সামনে তাকতিরের উপরে আরো আলোচনা থাকবে তখনই দোষারোপ চলছে না ধারণ করা এটা হচ্ছে ইমানের অঙ্গ ইমানের রোকন একটু যদি বিচ্ছুতি ঘটে যায় ও মুমিন থেকে বের হয়ে চলে যাবে দাড়ি থাকবে ওর টুপি থাকবে ওর পাগড়ি থাকবে ও বুজুর্গ দেখা যাবে হ্যাঁ ওই যুব্বাকুব্বাক করে থাকবে কিন্তু ধারণ করতে না পারে সেই ব্যক্তি যাই করুক না কেন যে অবস্থায় থাকুক না কেন ও মূর্তি অন্তর্ভুক্ত হয়ে যাবে তাকদিরের ফয়সলার উপর যদি ধৈর্য ধারণ করতে না পারে वो मूर्ति पूजक अंतर्भुक्त हो जाम थे दायरा दे गंडी थे गंडी चले जाते पे अथवा हारिए पे अथवा हारिए जेटाई हक ना क्या चा पे अल्लाह हुकुमे पे जा हारिए ধৈর্যের উপরে নব্বইটি আয়াত অবতীর্ণ করেছেন ধৈর্যের উপরে নব্বইটি আয়াত অবতীর্ণ করেছেন প্রত্যেকটা আয়াত যদি জেলাওয়াত করেন দেখবেন प्रत्येक आया जो आयात आगे आल्ला हम सफलतार पथर् कल्याण पथर सौभाग्य पथर् हमसे मानुष्य जीवन जो उत्तम एक धैर्य हम आलो आल्ला वर्णना दिए धैर्य हलो अंधकार पथे जमीन आई छा चलते जीवन पथ पथे छा चलते एक धैर्य माध्यम सफलतार शीर्षे पोछाय धर्जर मध्यमे से सफलतार शीर्षे पोछा जो धैर्य दान करते आदि रही हमो আলো আলো আলো আলো আলো চাইতে ধৈর্যের চাইতে প্রশস্ত পথ খবর ধৈর্যের চাইতে প্রশস্ত পথ অন্য কাউকে কিছুই দেওয়া হয়নি খবরটা হচ্ছে প্রশস্ত একটা পথ ধৈর্যটা হচ্ছে মানুষের জীবনের জন্য মানুষের চলার পথের জন্য অত্যন্ত প্রশস্ত একটা পথ সংকুচিত না প্রশস্ত একটা পথ জীবন চলার ক্ষেত্রে প্রশস্ত একটা পথ সে পথটা হচ্ছে ধৈর্যের পথ ধৈর্যের পথ আমর ইবনুল খতার নদীল্লাহ তিনি বলছেন धर जीवे उत्तम पथे हिसकी गाड़ी टाड़ा चलो छाड़ा चलबा चिल्ला जा चिल्लाए जाते हैं ना बस उठबा छा जानबाद ट्रिटमेंट कर ट्रीटमेंट हाबेना खीदा ले गए पेट भराब खबर छाड़ा पेट भरबे सफरे जा सफरे किसे लागू पाथे छा चलबा अमरिंग सप्ताह दी अल्लाह जीवन पथे चलार जो धैर्य चाहते उत्तम पाथे कि खुजे पायनी धैर्य चाहते उत्तम पाथे कि खुजे पायनी जे उमर इब्न खत्ता जब इसलम कबुल करके भयत आज के नंदा करय करत आज के दबरान दी कल करत आज के निजे भय गोपने एलिक त्यागर चले जा এরপরে আবার অবরিগ্রপ্ত নিললেন পরস্পর কথোপকথন চলছে অবরিয়া জিজ্ঞেস করলেন বা তিনি নিজেই বললেন যে ইয়া রসুল্লাহ খাবারের সন্ধানে একসাথে এসে দাঁড়িয়ে আছে বা পৃথিবীর সেরা মানুষগুলো খাবারের সন্ধানে রাস্তায় এসে দাঁড়িয়ে আসে খাবার নেই ঘরে সেরা মানুষ বিজয়ী মানুষ খাবার নেই ঘরে রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে এসেছি অপেক্ষা করো ধৈর্য ধারণ করো দেখি আল্লাহ ব্যবস্থা করো খাবার নেই পাথর চেপে পেটের সাথে ধরে রেখেছেন খাবার নেই তিনি বলছেন যে আমি আমরা আমাদের জীবন পথে চলার জন্য উত্তম পথের হিসাবে ধৈর্যের চাইতে বেশি অন্য কিছুকে কিছু কে পাইনি আল্লাহ মক্কায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তার মহিলা সাহাবিয়া সুমাইয়া রাজিয়াল আল্লাহ তাহিদের জন্য হত্যা করে দেয়া হচ্ছে তার স্বামীকে হত্যা করে দেওয়া হচ্ছে আল্লাহ তাহিদের জন্য আল্লাহ দিনের জন্য একটু টাকা লেন তাকিয়ে বলছেন যদি ধৈর্য ধারণ করতে পারো তোমার তাকতিরের ফসলা ছিল এটাই তুমি ইমান গ্রহণ করবে ইমানের উপরে থাকবে আর তোমাকে হত্যা করে দেওয়া হবে এটা ছিল তোমার তাক্তিরের ফায়সলা ধৈর্য ধারণ করো ধৈর্য धारे की क्षुधा दारिद्रता व्यवसा वणिज्य लस सतान हवा ना हवा सम्पत्ति नष्ट समाजे मानुषे गंद पाव दिन कारण यहाजग दुईटी कारण है एक दिन कारण दुनिया कारण दिन और दुनिया उभय कारण क्यागल घटे थे उभय कारण क्यागल घटे थे আল্লা দিনের কারণেও মানুষ জেলে যায় আবার এমবি মন্ত্রী হওয়ার জন্য জেলে যায় আবার চুরি করেও জেলে যায় চুরি করেও জেলে যাচ্ছে ডাকাতি করেও জেলে যাচ্ছে আবার নিজের ক্ষমতার জন্য জেলে যাচ্ছে আবার কেউ কেউ আল্লা দিনের জন্য জেলে যাচ্ছে প্রত্যেকটা এক জিনিস নয় কিন্তু প্রত্যেকটাই তাকদিন প্রত্যেকটা জিনিস এক নয় কিন্তু প্রত্যেকটা তাকদিন প্রত্যেকটা চাকরির এক্ষেত্রে চাকদিরের উপরে ইমান হবে হচ্ছে মুমিনের জন্য চাকদিরের উপরে ইমান হচ্ছে মুমিনের জন্য ও ক্ষমতার জন্য জেলে গিয়েছে ও বিলকুল কোন স্বাদ পাবে না এটার বিলকুল কোনো ফায়দা পাবে না এটা কোনো ফায়দা পাবে না ও অপরাধ করে জেলে গিয়েছে ও কোনো ফায়দা পাবে না তো মুমিন अल्लाह दिन कारणे से विभिन्न धरण कष्ट सह्य कर अल्लाह ताराता कष्टर उपरेपूर्ण ज्यादा दीबें जो दी से धैर्ज धारण करतेम के तीन -ती तीनटा बचर आगके रखा हलो ना अल्लाह तीनट बचर जिले आबद्ध मुहम्मद रसुल्लाह से आबीलेब मध्य अल्लाह रसुलर तरह गोत्रेर लोकजन এই গোত্রের লোকজন না খেয়ে না খেয়ে থাকলেন বাচ্চা কাচ্চারা তারা যারা যে সমস্ত বাচ্চা মায়ের বুকে দুধ পান করত মায়ের বুকে দুধ শুকিয়ে গিয়েছিল খাবার না খাওয়ার কারণে মা খাবার পায় না দুধ হবে কোথায় সঙ্গে দুধ হচ্ছে না বাচ্চাও দুধ খেতে পারছে না রাস্তা পাশ থেকে তাদের আওয়াজ শোনা যেত কিন্তু এতটুকু দয়া হয় হয়নি যে এদেরকে ছেড়ে দাও বা জন্য খাবার পাঠাও এরা খেয়ে পাচ্ছো আল্লাহ রুস্তমের বর্ণনা রয়েছে যে সেই সময় আমাদের লোকজনগুলো যে পায়খানা করতো এই পায়খানাগুলো গুলো হতো ছাগলের পায়খানা আছে না এরকম শক্ত শক্ত বিষ্ঠা ছাগলের পায়খানা মতো কেন ছাগল কেন এমন পায়খানা করে ছাগল খায় হচ্ছে ঘাস পাতা সেই সময় আল্লাহ রুস্তাহসলাম এবং তার সাথে সঙ্গীরা এই ঘাস পাতা এবং ঘাসের ছাল খেয়ে তিনটা বছর কাটালেন তিনটা বছর কাটালেন কেন কোন পথে ইমানের পথে মাঝে মাঝে আসবে পরীক্ষা হিসাবে চাকরি নাই ব্যবসায় লত হচ্ছে এই হচ্ছে মসজিদে গিয়েছে চর তৎপর মারছে মানুষ গালমন্দ করছে এলাকা থেকে বের করে দিচ্ছে বাপ ঘুমাতে দিচ্ছে না বাপ বের করে দিচ্ছে আমার বাড়ি থেকে বের হয়ে যা সম্পত্তি থেকে বঞ্চন বঞ্চিত করছে কমিল্লাতে আমাদের এক ভাই আব্দুর রহমান ভাই এই লোকটা জাহিলিয়াতের যুগে যা যা করা সব করত সব করত পলিটিক্স করতো অপরাধ করতো এলাকায় দাপনের সাথে চলত অন্যরকম একটা অবস্থা তার বাবা জামাতে ইসলামের লোকল ইসলামী আন্দোলনের লিডার তার বাবা সেই আমলে যা ইচ্ছা তাই করতো কোন সমস্যা ছিল না এই লোকটা আমাদের দাওয়াতের মাধ্যমে চেঞ্জ হয়েছে বছর খানি কোনো যেই না চেঞ্জ হয়েছে ইসলাম মানুষ শুরু করছে এখন তার বাবার মাথা খারাপ হয়ে গেছে আরে তুই কি করছিস কোন ধর্ম মানছিস এইটা ওইটা সেইটা তার বাচ্চা বড় বড় বাচ্চাটা এই বছর ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে আব্দুর রহমান ভাইয়ের বড় বড় বাচ্চাটা বড় ছেলেটা বড় মেয়েটা বছর ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে তার বয়স কতটুকু এই বয়সে তার বাবা মেরে চর পিটা করে বাড়ি থেকে বের করি অন্যথায় বের হয়ে চলে যাবে বাবা এটা তো ছাড়া সম্ভব নয় ছাড়া সম্ভব নয় তোর বউ বাচ্চা সব দিয়ে বের হয়ে চলে যাবে সব দিয়ে বের হয়ে চলে যাবে হচ্ছে ইসলামী নেতাদের তুই না ছাড়িস তোকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করবো উনি মিরাস হিসাবে যা পেত তার বর্তমান বাজার মূল্য সাত কোটি টাকা ওনার একা আর ভাইরা যারা পেয়েছে ভাইরাই একই সমান সাত টাকা সাত কোটি টাকা প্লাজমা মাইনাস কিছু কম বেশি এরকম সম্পত্তি ভাই বোন সবাইকে ওনার সম্পত্তিটিকে বন্টন করে দিয়ে ওনাকে শূন্য হাতে ভর্তি করে তৈরি হাতে দারণ করে লোকটা এত পয়সাওয়ালা একজন লোক এ লোকটা একেবারে শূন্য হয়ে গিয়েছে তার টাকা পয়সা যাচ্ছিল সব বাপের অ্যাকাউন্টে রাখত বাপকে ভালো জানতে হয়েছে এলোকটা এখন একটা ছাপড়া ঘরে এসে বউ বাচ্চা নিয়ে উঠে ভাড়া থাকতে হবে কখনো খাচ্ছে কখনো না খেয়ে এ হচ্ছে ইসলাম ইসলাম হচ্ছে হচ্ছে একেবারে নিকটতম ঘটনা একদম নিকটতম ঘটনা এর উপরে ধৈর্য ধারণ করাই সেই তোমাদেরকে গ্রাস করবে অকল্যাণ স্পর্শ করবে তখন তোমরা বলো আল্লাহ মুসলিবাতি আল্লাহ আমার উপরে যে মুসিবতটা চলে এসেছে বিপদটা চলে এসেছে এর উপরে তুমি আমাকে উত্তম প্রতিদান দান করো আমি ধর্জ দান করলাম এবং এর বিপরীতে তুমি আমাকে এর চাইতে কর কিছু দিও আজকে যা হারিয়েছি তার চাইতে কল্যাণকর কিছু তুমি আমাকে দিও আল্লাহ হচ্ছে তার উপরে ধৈর্য ধারণ যা হয়েছে তার উপরে আমি ধৈর্য ধারণ করলাম আল্লাহ তুমি আমাকে এর ফলাফল দাও আর ফলাফল কিছু দাও বেশি কিছু করলাম দাও আরো বেশি দাও দিও করতে আল্লাহ আল্লাহাম শিখাচ্ছেন আলী ইবনা তিনি বলছেন বক্তব্যের মধ্যে মানুষের এই দেহের মধ্যে মাথার মূল্য কতটুকু সবচেয়ে তো বেশি না আপনার এই হাতটা কেটে ফেললে আপনি বেঁচে থাকবেন এখান থেকে কাটলেও বাঁচবেন এখান থেকে কাটলেও বাসবেন এখান থেকে কাটলেও বাঁচবেন পা দুইটা কেটে ফেললো আপনি বেঁচে থাকবেন হুম চোখ দুইটা উঠিয়ে ফেললেও বেঁচে থাকবেন জিপ কেটে দিলেও বেঁচে থাকবেন কান কেটে নিয়ে চলে গেলেও বেঁচে থাকবেন কিডনি দুইটার জায়গায় একটা যদি কেটে নিয়েও চলে যায় তাও বেঁচে থাকবেন তাও বেঁচে কিন্তু মাথাটা যদি এখান থেকে নিয়ে যেলে যাওয়া হয় বাসবে মাথার অবস্থানটা কি মানুষের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান মাথা ছাড়া বাসবে না হার্টের সমস্যা রয়েছে তারপরেও টিকে আছে কিডনিতে সমস্যা তারপরেও টিকে আছে ব্রেনের সমস্যা তারপরেও টিকে আছে আলিরাজ্লাহ মানুষ বলছেন যে দেখো মানুষের এই বডির কাছে তার মাথার মূল্য যেমন একটা মানুষের জীবন চলার ক্ষেত্রে খবরটা হচ্ছে ঠিক তেমন আমি মনে বুঝাতে পারলাম না একটা মানুষের জীবনের চলার ক্ষেত্রে খবরটা হচ্ছে ঠিক তেমন মাথা ছাড়া যেমন একটা মানুষ টিকে থাকতে পারে না ধৈর্য ধারণ করা ছাড়া একটা মানুষ তার জীবন পথে টিকে থাকতে পারবে না টিকে থাকতে পারবে না তার দীর্ঘ উপরে সে ধৈর্য ধারণ করার ব্যাপারে তারপরে তিনি তার আওয়াজকে আরো বড় করে বলছেন আরো বড় করে বলছেন আলাইহুমান্লাহ দেখো মনে রেখো সেই ব্যক্তির ইমান নেই যে ধৈর্য ধারণ করতে পারে না তাকদীরের উপরে সে ব্যক্তির ইমান নেই যে ব্যক্তি তাকদীরের উপরে ধৈর্য ধারণ করতে পারে না ও ওইমান ও ওইমান শূন্য ওর বুজুর্গই আছে কিন্তু ও ইমান ও পাগড়ি আছে ও ইমান সুন্দর ওর অনেক কিছু আছে কিন্তু ইমান সুন্দর আর ইমান লাল খাবার আল্লাহ যার ধৈর্য নাই তার ইমান নাই খবর আল্লাহর পক্ষ থেকে আসা এটা একটা এটা একটা চলার পথ রাখানো আল্লাহ এটা একটা চলার পথ এটা উত্তম একটা পাখেও এটা হচ্ছে ইমানের একটা অঙ্গ ইমানের একটা অঙ্গ बद दी मानसा सुल्हानपूर्ण भाव्य धारण हेदायत हेदायत पथ जो व्यक्ति तकदिर फैसल धारण्ला तला हेदायतर उपरे टिक रखें तकदिर फायसल्यक्ति धर्ज धारण करते हिदायतर टिके रखबे मुसीबत ही आसे ना आजादी मुसीबत ही आसे ना इलादीन हुकुम छाड़ा अल्लाहर हुकुम छाड़ा मुसीबत ही आसे ना কোন মুসিবত আসে না যত মুসিবত আসছে যত মুসিবত আল্লাহ তার অন্তরকে হেদায়তের উপরে রাখবেন এই তাকদীরের উপরে বিল্লাহ যে আল্লাহর উপরে ইমান আনবে অর্থাৎ এই ধৈর্য ধারণ করবে তাকদীরের ফয়সলার উপরে ইহাদি আলবাহু আল্লাহ তালা তার অন্তরকে হৃদায়তের উপরে রাখবেন হেদায়তের উপর রাখবেন আল্লাহ সুহানায়মিন্দরকে শিখাচ্ছেন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং ধৈর্যের ধৈর্য এবং সালাতের মাধ্যমে সবর এবং সালাতের মাধ্যমে ধৈর্য এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করো ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহর দয়া আল্লাহর করুণা এগুলো থাকে আল্লাহদের সাথে আল্লাহ সাথে থাকেন মানে আল্লাহর দয়া আল্লাহর করুণা থাকে খবরকারীদের সাথে আল্লাহ মিনাল বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব অবশ্যই পরীক্ষা করবো বিষয় ইমিনাল খাও কোন কিছুর ভয় ভীতি দিয়ে দেখছেন না আজকাল মসজিদের ভয় লাগে পাশে থেকে কে যেন এমন করে টাকা মনে হয় যেন চোখ দিয়ে যদি ও পারে তাহলে চোখ দিয়ে খেয়ে ফেলত সালাম ও যেন এখনই খেয়ে ফেলবে এখনই যেন খেয়ে ফেলবে আরো ভয় লাগে ইমাম সাহেবের দিকে এই বুঝি ইমাম সাহেব মুখ করলো যেগুলো মসজিদ হয়ে গেছে সেগুলোকে বের করে দাও হ্যাঁ ভয় লাগে খেলি ইমাম সাহেব কি যেন এই মুহূর্তে ফতোয়া দিয়ে দেয় এই যেন ফতোয়া দিয়ে দেয় এই জন্য মুসলিরা সব চড়াও হয়ে উঠে এই যেন এলাকা থেকে এই সমস্যা হয় এই যেন এটা হয় সেটা হয় আল্লাহ আনাকুম বিষয় মিনাল খাউ আমি তোমাদেরকে পরীক্ষা করবো ভয় ভীতি দিয়ে এই ভয়ভীতি প্রশাসনের ভয়ভীতি সমাজের ভয়ভীতি লোকচক্ষুর ভয়ভীতি এই ভয় ভীতি আসবে এবং আমি তোমাদেরকে পরীক্ষা করব দারিদ্রতা দিয়ে দারিদ্রতা দিয়ে পরীক্ষা আল্লাহ সবচাইতে সবচাইতে বেশি করেছেন আল্লাহ তিন তিনটা পাথর বেঁধে বসে আছেন নচা করতে পারছেন না পাথর এখানটায় লেগে আছে খাবার নেই মা মায় সারদিয়াল্লা বানহা বলছেন যে আমাদের জীবনে এমন সময় কেটে গিয়েছে যে একাধারে তিন তিনটা মাস আমাদের চুলায় আগুন জ্বলেনি তিনটা মাস আগুন জ্বলেনি আমাদের চুলায় কিছু রান্না করে খাওয়ার মতো ছিল না কি রান্না করে খাবো মাংস চোখেই দেখিনি রুটি রান্না করব রুটি বানাব আটা চোখে দেখিনি খুঁজেই পাইনি কিছু তিন তিনটা মাস একাদারে আমাদের সংসারে চুলাতে আগুন জ্বলেনি আজকে এক বেলা না কে থাকলে কালকেই বলবেন আহ আল্লাহ ইসলাম মানে আল্লাহ আরামে থাকে এসির মধ্যে থাকে গাড়িতে থাকে বাড়িতে থাকে এই করে সেই করে আমরা কিচ্ছু পাইলাম না আমরা মুসলমান হইলাম তিন তিনটা মানুষ রতুলের চূড়ায় আগুন জ্বলেনি মায়েশাকে জিজ্ঞেস করা হচ্ছে যে সেই সময় কি করে দিনকাল কাটাতেন কিভাবে চলতো আপনাদের বলছে যে দুইটা কালো জিনিস দিয়ে আমাদের সংসার চলত দুইটা কালো জিনিস একটা হচ্ছে খেজুর সারা দিন আমাদের দুইজনের খোরাক আমার সঙ্গে খোরাক হচ্ছে একটা খেজুর অর্ধেক নতুর খেতেন অর্ধেক আমি খেতাম এক খেজুরের অর্ধেক নতুর খেতেন আরে অর্ধেক আমি খেতাম সারাদিনের খোরাক আর একটা কালো বস্তু হচ্ছে লবণ পানি আরবে মিষ্টি পানির অভাব ছিল এই এক গ্লাস পানি থাকতো আর একটু খেজুর আমরা এই খেয়ে সারাদিন কাটিয়ে কজন পারবেন কজন পারবেন ব্যবসায় একটু লস হচ্ছে তাতেই কত সমস্যা দৌড়ে চলে যায় হুজুরের কাছে হুজুর ব্যবসায় লস কি করতে হবে এক্ষুনি তদবির নিতে হবে কিসের তদ্বির পাঁচ টান পাট শিয়াদের তদবির পাঁচ আঙ্গুরে ছাপাওয়ার তদ্বির দেখেছেন না তাবিজ পাঁচ আঙ্গুরের ছাপ এই পাঁচটা আঙ্গুল পাঁচ জনের নাম দিয়ে তাবিজ করছে তাবিজটা কি একজন আপনাকে রিজিক দিবে আরেকজন ব্যবসায় উন্নতি দিবে আরেকজন সন্তান দিবে আরেকজন আপনাকে দুনিয়ার কল্যাণ দিবে আরেকজন আপনাকে আটের হাতে কল্যাণ দিবে পাঁচ দল পাখের তাবিজ আপনার ব্যবসায়ী ব্যবসার ইয়ের মধ্যে প্রতিষ্ঠানের গেটের মধ্যে ঝুলিয়ে যান ওইটা থাকবে তো ব্যবসা যে উন্নতি হবে আর যদি তবলিগি ভাইরা হয় তাহলে জুতার নকশা নিয়ে যা না লাইন সই ফাইনের হ্যাঁ হাজারের তাজা মধ্যে লিখে রেখেছে যেই দোকানে না লাইন সই ফাইনের নকশা থাকবে সেই দোকানের বরফত আর বরফত থাকতে থাকে ক্যাশ বাক্সে রাখলে খালি টাকা আর টাকা দেখবে জুতার নকশা এই নকশার এই বরকত সেই বরকত ঘরে রাখলে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে কত কিছু জুতা রাখবেন খালি কপালের মধ্যে খালি মারবেনা দেখবেন আর একটু খালি সমস্যা হচ্ছে সোজা চলে যাবে হুজুরের কাছে সোজা চলে যাবে জ্যোতিষির কাছে দেখেন তো বাবা আমার এখানে কি আছে ও বলে দিবে তোমার এই নকশার মধ্যে গু আছে ওই নকশার মধ্যে পেশা পাচ্ছে ওই নকশার মধ্যে এটা আছে ও বলবে হ্যাঁ হ্যাঁ কপাল কিছু যাবে সাধকদের শত্রুতা করছে ও তো এই সুযোগ পেল ও বলবে তোর আপন ভাই তোর ক্ষতি করেছে তোর আপন ভাই তোর ক্ষতি করেছে তোর ভাইয়ের কারণে এসে হচ্ছে লাগিয়ে দিলো প্যার এখন কি করতে হবে তোর ভাই তোকে জাদু করছে তোর সাথে ব্যবসা বাণিজ্য ভালো না হয় ব্যাস এখন কি করতে হবে তোর ভাইকে ঠেকাতে হবে টাকা দেবে পাঁচ হাজার টাকা দিয়ে আসতেন ওই ভাইয়ের বিরুদ্ধে এক মায়ের পেটে দুই ভাই জন্মগ্রহণ করলো একসাথে বড় হলো যখন ব্যবসা করছে তখন একজন আর যাচ্ছে কেন চাকরিরের উপরে ইমান আল্লাহ বলছেন বিশাই মিনাল খাও পল এবং মৃত্যুবরণের মাধ্যমে আল্লাহ তালা তোমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন কত্তা মা নষ্ট করার মাধ্যমে আল্লাহ তালা পরীক্ষা নেবেন অবশ্যই সাবিন দেখো সুসংবাদ হচ্ছে ধৈর্য ধারণকারী ব্যক্তিদের উপরে নবী তুমি সুসংবাদ দাও ধৈর্য ধারণকারী ব্যক্তিদেরকে তুমি সুসংবাদ প্রদান করো কিসের সুসংবাদ জান্নাতের সুসংবাদ সফলতা সুসংবাদ কল্যাণের সুসংবাদ আল্লাহন আইজা মুসিবা যাদেরকে তাদেরকেই তুমি সুসংবাদ দান করো কারা তারা যাদেরকে বিভিন্ন ধরনের কষ্ট বিভিন্ন ধরনের মুসিবত যাদেরকে গ্রাস করে নিয়েছে এই মুসিবতের মধ্যে পড়ে যারা বলে আল্লাহর আল্লাহ তারা বলছেন এরা হচ্ছে সেই সম্প্রদায়ের মানুষ যাদের কাছে তার রবের পক্ষ থেকে রহমত অবতীর্ণ হতে থাকে ধৈর্য হচ্ছে আল্লাহর রহমত পাওয়ার একটা মাধ্যম আল্লাহ রহমত পাওয়ার একটা মাধ্যম ছর যাবৎ কষ্ট পাচ্ছেন ধৈর্য ধারণ করেন ছেলে পেলেরা গাল বন্ধ করছে আপনাকে ধৈর্য ধারণ করেন সন্তান খাবার দিচ্ছে না ধৈর্য ধারণ করেন এলাকার মানুষগুলো অপবাদ দিয়ে বেড়াচ্ছে ধৈর্য ধারণ করেন কষ্ট হচ্ছে একটু দিনে চলার পথে একটু ধৈর্য ধারণ করেন ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে না একটু ধৈর্য ধারণ করেন আল্লাহর কাছে সাহায্য কামনা করতে থাকেন রাতের একটা অংশে উঠে আল্লাহর কাছে চাইতে থাকেন যেই অংশে আল্লাহ তালা বান্দাকে ডাকতে থাকেন কে আছো আমার কাছে কল্যাণ চাচ্ছ আমার কাছে চাও আমি দিব কে আমার কাছে সাহায্য চাচ্ছ চাও আমি দিব কে ক্ষমা মার্জনা চাচ্ছো আমার কাছে চাও আমি ক্ষমা করে দিব সেই অবস্থায় আল্লাহর কাছে আল্লাহ তালা সেই সময় কল্যাণ দান করবেন ইনশা আল্লাহ আলকামা তিনি বলছেন যে এই যে এই যে যারা ধৈর্য ধারণ করবে করার কারণে হেদায়তের উপরে থাকবে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহর পক্ষ থেকে কল্লাম প্রাপ্ত থাকবে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে তাদের বর্ণনা তিনি দিচ্ছেন এই লোকগুলোর সিফাতটা কেমন হবে গুণটা কেমন হবে এই লোকগুলোর গুণটা কেমন তিনি বলছেন এদের গুণ হচ্ছে যে সে সব সময় জেনে রাখবে সব সময় সে জেনে রাখবে বিপদে আপদে পড়ে সবসময় এই জ্ঞানটা তার মধ্যে থাকবে যে যা আসলো পুরোটাই আল্লাহ পক্ষ থেকে আসলো এই অবস্থায় সে সন্তুষ্ট থাকবে ধৈর্য ধারণ করে সে মুখটাকে গুমরা করে রাখবে না বিষয়টা এরকম সন্তুষ্ট থাকতে হবে সন্তুষ্ট চিত্তে ধৈর্য ধারণ করতে হবে এবং এইটাকে মেনে নিতে হবে যে আমার তাক দিলে এটাই ছিল যা পেয়েছি তাও তাক দিয়ে ছিল যা পাইনি তাও তাক দিলেই লিপিবদ্ধ ছিল যা পাবো সেটা লিপিবদ্ধ আছে সে পরিপূর্ণভাবে জ্ঞান রাখবে জ্ঞান রেখে সেদম ভালোভাবে সে তাকে মেনে নিবে সহ মুসলিমের হাদিফ রয়েছে আবু উড়ায় রিয়া আল্লাহলাম আল্লাহলাম থেকে আবুড় রহদি আল্লাহানু বর্ণনা করছেন তিনি বলছেন যে আল্লাহ রুসালাম বলেছেন ইপনাতান হোমা বিহীম কুফরুন দুই শ্রেণীর মানুষের মধ্যে কুপুরি পরিলক্ষিত হয় দুই শ্রেণীর মানুষের মধ্যে কুপুরি পরিলক্ষিত হয় কুফুরি দেখা যায় দুই শ্রেণীর মানুষের মধ্যে তার মধ্যে একটা প্রথম হচ্ছে আত্মা নিন যারা বংশকে ডাল করে বংশকে যারা ডাল মন্দ করে ভুইয়ার বাচ্চা ভুইয়া চৌধুরীর কোলা হ্যাঁ নাপিতের বাচ্চা সুইপারের বাচ্চা মেথরের বাচ্চা गुलाम गोलमा गोलम फकर फकर एट कुफर आरामत कुफुरी आरामत वंशे आल्लाजे वंश आसते आल्लाह पाठ चामार वंश आल्लह पाठाई पाठिए मुची वंशे आल्लह पाठिए मेथर वंशे आल्लह पाठिए आसतेष नये আল্লাহকে পাঠিয়েছেন অতএব তুমি ওকে গালবন্ধ করতে পারো না এটা হচ্ছে কুপুরের একটা আলামত যা আমরা এখন বর্তমান সময় হিন্দুদের মাথায় পরিপূর্ণ ভাবে দেখতে পাচ্ছি ব্রাহ্মণের সাথে কোনো ধরনের অন্য কোন অন্য কোনো সম্প্রদায়ের ছেলে মেয়েদের বিয়ে সাদী হবে না কেউ যদি এই প্রস্তাব পাঠায় সে হচ্ছে সবচাইতে বড় অপরাধী শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কেন প্রস্তাব পাঠালো সূদ্র সম্প্রদায় থেকে কেন পাঠালো ব্রাহ্মণের সামনে দিয়ে শুধু সম্প্রদায়ের কেউ জুতা পরে পারবে না ইন্ডিয়া গিয়ে দেখে আসলাম এগুলো সব জুতা পরে যেতে পারবে না উচ্চ আওয়াজে কথা বলতে পারবে না তাদের ধর্মগ্রন্থ নিম্ন শ্রেণীর কেউ করতে পারবে না কেন ওরা নিম্ন শ্রেণীর ও কেন পড়বে ও নিম্ন বংশের লোকে কেন করবে ধর্মগ্রন্থ এটা উচ্চবংশের লোক পড়বে উচ্চ বংশের লোকজন এটা পড়বে উচ্চবংশের লোকজন আরামায়স করবে নিম্নবংশের লোকজন শুধুমাত্র তার সেবা করে যাবে গাছের প্রথম ফলটা ব্রাহ্মণকে দিয়ে হবে পুকুরের সবচেয়ে যে প্রথম মাছটা বড় মাছটা ওকে দিয়ে হবে ও খাবে নিম্ন বংশের মানুষ খাবে না নিম্ন বংশের সাথে উচ্চ বংশের কোন সম্পর্ক হবে না আগুনে জ্বালিয়ে দিবে সেটার মধ্যে জ্বালিয়ে দিবে ও নিম্ন বংশে নিজে নিজে শ্রেণী এই অবস্থা এখন মুসলিমদের মাঝেও বিরাজ করছে বেশ করে আরব কালচারের মধ্যে এটা ব্যাপক একজন আরেকজনকে ডাক দেয় তুমি গুড়ি বানায় কুফুরীর আলামত কুফুরীর আলামতিনা সব বংশকে গাল বন্ধ করা এটা হচ্ছে কুফুরের আলামত বুঝতে পেরেছেন বিষয়টা কারণ কি কারণ ওই বংশে নি আল্লাহ পরীক্ষা রয়েছে ওকে যদি গালমন্দ করেন তাহলে ওর তাকদীর কে আপনি নিয়ে চিনিমিনি খেললেন ওর তাকদীরকে নিয়ে আপনি গালমন্দ কি হচ্ছে ওর তাকদীর নিয়ে আপনি গালমন্দ করলেন ওর তাকদীর নিয়ে আপনি মন্তব্য পেশ করলেন অতএব করা যাবে এবং মৃত ব্যক্তির উপরে বি না মরে তাহলে সে করা যাবে বিলাপ কিভাবে করে আমরা পত্রপত্রিকায় দেখতেছি আরে পোলাটারে মাইরা বারাইছে মা কুপের কাপড় চোপড় সব পিলা নিয়ে এমনি দেখতেছেন না পত্রপর্তি চাই কি এক সাংবাদিক সাংবাদিকগুলোর বিবেক এত বিবর্জিত অবস্থায় চলে গিয়েছে যে এই মহিলা কষ্টে করে এই কাজটা করতেছে আর ওই সিনটা সারা দেশের মানুষকে দেখাচ্ছে দেখো খোলামেলা ছবি বিবেক বুজর্জিত এগুলো লেখাপড়া করা হচ্ছে মানুষ লেখা পড়া করা মানুষ একটা মানুষ বিপদে পড়েছে একটা কাজ করেই ফেলতেছে ওটা সারা দেশের মানুষকে দেখাতে হবে কিন্তু বিবেক বুজর্জিত কাজ বিবেক নষ্ট হয়ে গেছে এই জাতির একদম নষ্ট হয়ে গেছে এই জাতির বিবেক একদম নষ্ট হয়ে গেছে রাস্তায় ঘাটে ছেলে মেয়েরা অশালীন অবস্থায় চলতেছে পয়লা বৈশাখে এটা সেটা করতেছে থার্টি ফার্স্ট নাইতে এটা সেটা করতেছে জিনিসটা খারাপ দেখতেও খারাপ দেখা যাচ্ছে তোমার করে বাধলো তোমার বিবেশ তোমার বিবিকে বাঁধলো কি করে তোমার এটা ধরলো কি করে তুমি না পড়া করেছো ও না হলে লেখাপড়া করেনি ওই কাজটা করছে তুমি না পড়া করেছো ওরা দশ বারো জনের সামনে করেছে তুমি তো সারা দেশের মানুষের সামনে এটাকে তুলে ধরলে কে আমাদের দিন তোমাকে আল্লাহ তালা পাঠাও করবে কারণ দোষটা ছিল গোপন দশ বারো জনের মধ্যে তুমি সারা দেশের মানুষের মাঝে এটাকে প্রকাশ করে দিল না এগুলো হচ্ছে বিবেক বিবর্জিত মানুষ সাংবাদিকতা পড়েছে সাংবাদিকতা সাংবাদিকরা নাকি জাতির বিবেক জাতির বিবেকের অবস্থা দেখেছেন হাসি পায় যখন পত্রিক পত্রিকায় আসে সাংবাদিকরা জাতির বিবেক জাতির মেধা জাতির মগজ কাপড় পরা কাপড় ছাড়া সব জাতির তো অন্যেরা এত আড়াল মাইয়ে মিতের উপরে যারা বিলাপ করবে মিতের উপরে যারা বিলাপ করবে দেখা যাবে হ্যাঁ মৃত্যু বরণ করেছে আপনাকে ধারণ করতে হবে আল্লাহ রসুল ইব্রাহিম রাজিয়াল উনি বাইরে ছিলেন সংবাদ পেলেন যে ইব্রাহিম অসুস্থ হয়ে পড়েছে এসে দেখলেন দেখার পর বুঝতে পাচ্ছেন যে এটা একটা শেষ সময় সর্বশেষ সময় একবার ইব্রাহিমের মুখের দিকে তাকাচ্ছেন একবার আকাশের দিকে তাকাচ্ছেন আকাশের দিকে একবার তাকান ইব্রাহিমের সন্তানের মুখের দিকে একবার তাকান তার কোলে রাখা অবস্থায় টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে মুখের উপরে এই অবস্থায় ছেলেটা মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ যখন করছে রাস্লাম কাঁদছেন জিজ্ঞেস করছেন মা হা দা ইয়সুল্লাহ ইয়া আল্লাহ নসুরে কি এটা কি জিনিস আপনি কাঁদছেন আপনি কাঁদছেন ইয়াদসুল্লাহ আপনি কাঁদছেন মিতের উপরে না বিলাত করা যায় না আপনি কাঁদছেন আল্লা সাল্লাম বলছেন যে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা মানুষের মধ্যে দয়া কাঁদছেন কিন্তু বিলাপ করছেন না চিল্লা হাল্লা করছেন না বিলাপ করা হচ্ছে ভিন্ন জিনিস বিলাপ করা হচ্ছে মুখ মুখ থাপড়াবে হাই হোসেন হাই হোসেন কোম্পানিরা কি করছে মুখ থাপড়াচ্ছে আর শরীর কাঁদছে কেন হোসাইনের শোকের হোসাইন কে মানলো ওরা আবার শোক প্রকাশও করছে ওরাই মেরেছে ওরাই শোক প্রকাশ করে শরীর থেকে রক্ত ঝরাচ্ছে আর শিয়াদের মহিলারা হচ্ছে থাপ্পড়ে হুসাইন হুসাইনসাইন মুখে থাপ্পড় মারতে থাকে শিয়াদের মহিলারা আসলে এটা হচ্ছে কাপড় ছপড় ছিঁড়ে ফেলতেছে না রাখবো না এই জীবনকে তুমি আমাকে ছেড়ে কই চলে গেলে আমি আর কি করে থাকব এই জীবনকে আর রাখবো না তোমাকে ছাড়া আমি কি করে থাকবো জীবনটাকে দুইজন একসাথে চুলিয়ে দিল একসাথে চুলল রোমিও জুলিয়েট না এগুলো হচ্ছে নিয়া অন্তর্ভুক্ত এগুলো হচ্ছে কুফুরির আলামত কুফুরির আলামত এদেশের মানুষগুলো আস্তে আস্তে বিবেক বিবর্জিত হয়ে যাচ্ছে মাঝে মাঝে সংবাদ পাচ্ছেন না দারিদ্রতার কারণে মা তার চার সন্তান তিনি আত্মা আস্তা করেছে দারিদ্রতার কারণে কিছু আনতে পারছে না বাবা এই জন্য তার দুই দুইটা সন্তানকে রেলের নিচে ধাপ দিয়েছে কতটা কুকা হলে কাজটা করে আল্লাহ রসুল সাল্লিউলামের সাথে খাইবারের যুদ্ধে খাইবারের যুদ্ধে একজন সাহাবি মৃত্যুবরণ করলেন তার সাথী সঙ্গীরা বলছে যে অমুকের মৃত্যু অমুকের শাহাদাতবারক হোক বরফিত হোক অমুকের শাহাদ মু ওর মজানে শাহাদ বরণকারী ব্যক্তিকে রসোসান বলছেন যে ওকে দেখছি ও জাহান নামের আগুনে লেপটা লেপটি করছে জাহান নামের আর এই জাহ্নাবের আগুনে করতে ইয়া আল্লাহ ও আমাদের সাথে যুদ্ধ করতে এসেছে আল্লাহ রাস্তায় যুদ্ধ করেছে এবং আল্লাহ রাস্তায় শাহাদ বরণ করেছে শাহাদ মর্যাদা চারটি নয় চারটি নয় জান্নাতের উপরে তারা পাখা মেলে উঠতে থাকে শহীদরা আল্লাহ তারা শহীদদের কোনো আকা আকাঙ্ক্ষাকে অপূর্ণ রাখেন না শহীদদের অবস্থা হচ্ছে যে বিনা হিসাবে তারা জান্নাতে প্রবেশ করবে শহীদের অবস্থা হচ্ছে দুনিয়াতে যেমন রক্ত ঝরা অবস্থায় তারা মৃত্যুবরণ করছে আখেরাতে এই রক্ত ঝরা অবস্থায় তারা উঠবে তাদের এই রক্ত থেকে মিটকের গান আসতে থাকবে মিষ্কের গান আসতে থাকবে এই রক্ত রক্তের মতোই হবে মিটকের গান আসতে থাকবে বিনা হিসাবে সোজা জান্নাতে হেঁটে চলে যাবে সোজা দিতে থাকবে আল্লাহ শাহতের মর্যাদা এই আল্লাহকারী ব্যক্তি তাকে বলছেন জখমের ব্যাথা সহ্য করতে পারছেন না শেষ পর্যন্ত খঞ্জোরটাকে নিজেরা নিজের এইখানটায় রেখে তার উপরে বসে পড়ে আত্মহত্যা করে দিয়েছে জখমের ব্যাথা যুদ্ধের ময়দানে যখন হয়েছেন ব্যথা সহ্য করতে পারছে না দেখেন না আমাদের দেশের মানুষগুলো ব্যথা যখন উঠে তখন বলে আল্লাহ আমার নিয়ে যাও আর পারত নাও অসুস্থ বিক্রিরা দেখেন না হাসপাতালে গেলে শুনবেন আর পারতাসি না আমার চোখেও দেখে না নিতেও পারে না বুড়ি বুড়িরা বলে শুনছেন এই কথাগুলো মরার আমার চোখে দেখে না আসলে আজরাইল মরাও নয় আজরাইল মুর ভাই ও কি করে এইসব লোক নিতে পারছে না মরার আজরাইল কেন জীবন থেকে অতিষ্ঠ হয়ে পড়েছে সবর নষ্ট হয়ে গিয়েছে তো সাহাবি তাই করে ফেলেছিলেন এই যে বলছিলেন যে তাকে আমি জানার আগুনে লেপটানো অবস্থায় রেখেছি সহ্য করতে পারছিলাম না পাশাপাশি আরেকজন সাহাবি অহুদের ময়দানে অহুদের ময়দানে আরেকজন সাহাবি মদিনার মহাজিদ্ সর্দার খবর আমার কাছে এনে দিবে একজন সাহাবি খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন যে সাদ রাজি আল্লাহ আহত অবস্থায় পড়ে আছেন অঙ্গ প্রত্যঙ্গ কাটা শরীর থেকে রক্ত ঝরছে রক্তক্ষরণ হচ্ছে গিয়ে বলছেন তাকে ধরে তুমি সাদ বলছে হ্যাঁ আমি সাদ হ্যাঁ আমি ওছে সাদা তোমাকে খুঁজতে পাঠিয়েছেন তুমি গিয়ে কাছে আমার পৌঁছে আর বলো যে সাদ আছে মনে হয় যেন এই মুহূর্তে সে মৃত্যুবরণ করবে আর তুমি আমার পক্ষ থেকে আনসারদের কাছে একটা সংবাদ পৌঁছে দিও রতুলকে সালাম দিও আর আনসারদের কাছে একটা সংবাদ পৌঁছে দিও सर्दारे तुम बरण करो रसुलसूल चले क्या दिन तुम्हारा आल्ला मुख नीता तुम्हारे ओजर आपत्ति खाटे दिव अंसारे सदी कथा दिए तुम्हारे कोजो खाटे क्या दिन तुम्हरा बेचे थकबे रसुलर आक्रमण आस তোমরা বেঁচে থাকবে রসুলের উপর আঘাত আসবে আল্লাহর কাছে তোমরা কোন মুখ নিয়ে দাঁড়াবে তোমাদের কোনো ওজোর আপত্তি গ্রহণ করা হবে না একজন আহত অবস্থায় খঞ্জর ঢুকাচ্ছেন আরেকজন আহত অবস্থায় মানুষকে অতিহত করে যাচ্ছেন যে রসুলের হেফাজত করো দিনের হেফাজত করো দিনের হেফাজত করো উভয় মৃত্যুবরণ করছেন না এ হচ্ছে তার দিনের ফয়তালার উপরে ধৈর্য ধারণ করা অন্তর্ভুক্ত নয় তিন বর্ণনা দিচ্ছেন এই শ্রেণীর মানুষগুলো আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় যদিও সারাফ করে সিয়াম করে জাকাত দেয় সবকিছু করে ইসলাম পালন করে সবকিছু করে কিন্তু তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় আমি তাদেরকে উন্মত হিসাবে পরিচয় দিব না কারা তারা মানদরাল হুদুদা যারা গালকে এইভাবে চাপড়াচ্ছে গাল চাপড়ায় আমার দেশে তো গাল চাপড়াবে যারা গালকে চাপড়াবে গালে থাপ্পড় মারবে সে রসুলের উন্মতের অন্তর্ভুক্ত নয় অসাতাল জুইয়ু বা যারা কাপড় চপর ছিড়বে তারা রসুলের উন্মতের অন্তর্ভুক্ত নয় তারা এটা চলবে না আব্দুল খালেকের আব্দুল খালেকের আব্দুল এই তারপরে হচ্ছে এর অন্তর্ভুক্ত হবে ভাঙচুর করা কিছু হলেই গ্লাস ভাঙে কিছু হলেই শোকেজ ভাঙে কিছু হলেই বাড়ি ভাঙে জি না এই এর অন্তর্ভুক্ত গালে চাপড়ানো এবং কাপড় ছিলার অন্তর্ভুক্ত হবে এটা রং এবং রূপের পরিবর্তন হচ্ছে কাজটা হচ্ছে একই অল জাহিলিয়া এবং যারা জাহিলিয়াতের মতো করে চিল্লা পাল্লা করে জাহিলি যুগের লোকজন তারা উম্মতের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত নয় আনাফরি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহাম বলছেন आल्ला तला जे जर जे व्यक्ति जे समाज से राष्ट्रीय मानुषे कल्याण चाह त आल्लाव तृथिवीते तमान दिए थे कर्मान तक के पृथ्वी से दिए थकें पृथ्वी तरफ कर्म प्रतिदान दिए तक निष्पाप कर आल्ला सुलहाना कबरे दिए कर्मदान दिए कर्मदाना की प्रतिधान होना आल्ला तला भाग्य परीक्षा दीबें अपनर सतानी मरे जाए अपन व्यवसा वणिज्य कि लस हो अपन फसल आदि नष्ट हो जाए आपनारे मानुष विभिन्न धरण मसीब चापिए दीबे करमिन आपनारे असुस्थता चले आसबार पेटे बैधापुर कष्ट जीवन चलाते आबसा वणिज्य लस हो गल महानुलाके पापुक्त करब পাপ করে আল্লাহ তারা আপনাকে কবরে নিয়ে যাবেন পাপ মুক্ত করে কবরে নিয়ে যাবেন আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ তারা দুনিয়াতে তার পরিণতি দ্রুত দিয়ে দেন দ্রুত দিয়ে দেন আমি আপনি কিছু না কিছু পাপ করছি না কিছু না কিছু পাপ করছি না পাপ মুক্ত কে আছে কে বলতে পারবো কিছু না কিছু পাপ করছি এই পাপের পরিণতি আল্লাহ তোমারও তারা আপনাকে আমাকে দিচ্ছেন অসুস্থতা দিয়ে অসুস্থ হয়ে থাকো কিছুদিন दरिद्रता दारिद्रतारेपर कबरदिया गुणा गुले रखें এবং এই গুণারত অবস্থা তাকে কেমতের দিন তুলবেন গুণারত অবস্থা তাকে কেমতের দিন তুলবেন গুণারত অবস্থায় সে মৃত্যুবরণ করবে এই পাপ সব তার মধ্যেই লিপিবদ্ধ থাকবে এই পাপ নিয়ে সে কবর থেকে উঠবে কেয়ামতের দিন পাপ গুলোকে নিয়ে সে কেমতের দিন কবর থেকে উঠবে এটা হচ্ছে আল্লাহ যার অকল্যাণ চাচ্ছেন দুনিয়াতে কিছু অকল্যাণ আমাদেরকে স্পর্শ করলেও আল্লাহ তারা আমাদেরকে নিষ্পাপ করে কবরে নিয়ে যাবেন নিষ্পাপ করে কবর নিয়ে যাবেন আল্লাহর ফলাফল তত বড় পরীক্ষা যত কঠিন ফলাফল তত বড় ক্লাস পরীক্ষার আর পরীক্ষা কি এক বার্ষিক পরীক্ষা ম্যাট্রিক পরীক্ষা কি এক ম্যাট্রিক পরীক্ষার ইন্টার পরীক্ষা কি এক ইন্টার পরীক্ষা মাস্টার্স এর পরীক্ষা এক মাস্টার্স পরীক্ষা আর বিসিএস এর পরীক্ষা এক এক না আপনি ম্যাট্রিক পাস করেছেন আপনি পিএম এর চাকরি করবেন ও বিসিএস ক্যাডার হয়ে গিয়েছে ও অসংখ্য অসংখ্য মানুষের বস হয়ে কোনো এলাকার ডিসিএসি হয়ে বসে থাকবে পরীক্ষা যেমন দিবেন পুরস্কার তেমন পাবে প্লাস ফাইভ এর পরীক্ষা দিয়েছেন সুইপারের চাকরিও খুঁজে পাবেন না ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন আপনি কোন রকম পি এম এস চাকরি পেতে পারেন ডিগ্রি পরীক্ষা দিয়েছেন পারবেন মাস্টার্স পরীক্ষা দিয়েছেন কোন এক জায়গায় আর আপনি যখন বিটি ক্যাডার হয়ে গিয়েছেন আপনি এসপি হয়ে অসংখ্য পুলিশের অফিসার করছেন পরীক্ষা যত কঠিন ফলাফল তত বড় পরীক্ষা যত কঠিন ফলাফল তত বড় আপনার থেকে সব চলে যেতে পারে আল্লাহ রসুল আসলামের জীব তার সবগুলো সন্তান মারা গেল শুধু ফাতে মারা দিয়ে বেঁচে থাকলাই সব সন্তান মারা গেল তিনটা ছেলে তিনটা মেয়ে মারা গেলেন মাত্র একজন বেঁচে ছিলেন রসুলামের মৃত্যুর ছয় মাস পরে সেও মারা গেল জন্মগ্রহণ করলেন এতিম অবস্থায় ছোট্ট শিশু অবস্থায় মা মারা গেল দাদার কাছে লালন পালন হচ্ছে দাদাও কিছুদিন পরে মারা গেল চাচা দেখে রাখছে চাচাও কিছুদিন পরে মারা গেল পরীক্ষা যে পরীক্ষায় তিনি বলছেন আল্লাহ যে জাতিকে ভালোবাসেন সেই জাতিকে আল্লাহ তালা পরীক্ষার মধ্যে ফেলে দেন পরীক্ষার মধ্যে ফেলে দেন পরীক্ষায় ফেলে দিয়ে দেখেন যে ও কি করতেছে এখন আমার রাস্তা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে না আমার রাস্তার উপরে ঠিক আছে জেএমবি জেএমবি ভীতি আসলো দেশে যেখানে মূল অভিপায় সেখানে ওইগুলা লাইন ধরে দাঁড়িয়ে বসে আরে বাবা দুনিয়ার মানুষের তোমার উপর একটা অপবাদ দিল তো এই দাঁড়িটা তোমার সমস্যা করলো কি দাড়ি কাটলাম কেন দাড়ি কাটলাম তোমার ব্যবসা বাণিজ্য ঠিক হচ্ছে না আল্লাহ এ বাদত করানো নামার কারণ ঠিক মতো পড়ে না এটা হচ্ছে না তো ওইটা ছাড়ছে একটা দুনিয়া পাচ্ছে না তো আগে আগে ছেড়ে দিচ্ছে বলছেন আল্লাহ তালা যে জাতির কল্যাণ চান সেই জাতিকে আল্লাহ তালা পরীক্ষার মধ্যে ফেলে দেন আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে পরীক্ষার মধ্যে ফেলে দেন নবীর রসুলদেরকে আল্লাহ তালা বড় বড় পরীক্ষা নিয়েছেন পৃথিবীর সবচেয়ে যে বড় পরীক্ষা রয়েছে নবীর অসুলদের মধ্যে আর নবী রসুলদের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা বেশি পরীক্ষা দিয়েছেন সবচাইতে বেশি পরীক্ষা তার নবুয়ের দীর্ঘ ২৩টি বছর মৃত্যুর আগ পর্যন্ত পরীক্ষার উপরে পরীক্ষা পরীক্ষার উপরে পরীক্ষা আল্লাহ ভালোবাসা যে আল্লাহর ভালোবাসায় পরিণত হয় আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষার মধ্যে ফেলে দেন যাকে আল্লাহ সুলন তারা ভালোবাসেন তাকে আল্লাহ তারা পরীক্ষার মধ্যে ফেলে দেন ইলা আকবাল্লাহান ইবে তাল্লাহম যাকে ভালোবাসবেন পরীক্ষার মধ্যে পড়ে যাবেন না পরীক্ষার হবে কি দিয়ে ক্ষুদা দারিদ্র সম্পদ বিনষ্ট ফসলাদি নষ্ট এইটা ওইটা সেইটা মানুষের গালমন্দ হ্যাঁ প্রশাসনের আপনার বিপরীতমুখী অবস্থান এইটা সেইটা পরীক্ষার মধ্যে পড়ে যাবেন হামান রিয়া ফলাহুলিবা এই পরীক্ষায় করে যে ব্যক্তি সন্তুষ্ট থাকবে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে তাকে জান্নাত নত্বিক করবে। তাকে জান্নাত প্রসুত করবেন সাহাবিদেরকে আল্লাহ তারা পরীক্ষা দিয়েছেন তারা তার উপরে সন্তুষ্ট ছিলেন আল্লাহ বলছেন রাহু এমন জান্নাত দিচ্ছেন তাদেরকে যে জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হচ্ছে সবকিছু পাচ্ছে তারা সেখানে সবকিছু পাচ্ছে তারা সেখানে ফালাহুল্লাহ যারা এই পরীক্ষার উপরে পরে সন্তুষ্ট থাকবে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন অমানা ফালাহুদ সাক্ষাত ग्रास करल्ला परीक्षा जदिना अपछंद है तपना के सन्तुष्ट अपछंद लागे तरह सन्तुष्ट सर्वे कथा